তাহলে আজ আজকে পাঠ হচ্ছে কেশুগণেশু কেশু গণেশু গুণ হাসম্ভব ধাতু এখানে আমরা দেখেছিলাম যে দুটো সূত্র দ্বারা গুণ হয় সাহা দাত আর এটাও আমরা দেখেছিলাম হম তাহলে আসলে আমরা জানি যে সার্বদাতুক আর উভয় সার্বদাত হলে হলেই কাজ হবে আর সেরকম সংজ্ঞা হয় আহ তিন আদর ধা এটি দুটো সূত্র দ্বারা আমরা জানি যে ধাতু থেকে যে প্রত্যয় হয় এর সব ধাতু সংজ্ঞা আদর এক সংজ্ঞা হয় আধর এক হয় মানে যে যে কোনো প্রত্যয় অনেক সেরকম প্রত্যয় হয় যে যার বিধান ধাতু থেকে হয় না ধাতু থেকে হয় না যেমন তুন্দরাই থিত প্রত্যয় তাই শুধু সুবন্ত প্রতিপতিকাত মানে সুন্দর সুন্দর শব্দ যে কোনো প্রত্যায় যার সংজ্ঞা হয় সাউর ধাতুক অথবা ধাতুক ও প্রত্যয় সোজা সুয ধাতু থেকে হিত হয় যেমন ইকুশ প্রতি হয় এদের ও এরকম মানে প্রাধিপতি প্রাধিপতিঘাত হয় বিধান ধাতু থেকে হয় না তো সব ধাতুকে আজকে দুটো সূত্র শুধু ধাতু থেকে এক আর কোথায় কোথায় হয় আমরা দেখেছিলাম যে যেখানে যেখানে আহ প্রত্যয় শীত্তম হয় এমন সব কিন্তু স যদিও শীত যদিও শীত শীত শীত করে শ্রাবধাত পিত পিত অভাব রয়েছে সে জন্যে নিষেধ সেটাও তাহলে আ মোট আমরা জানি যে সার্ব ধাতুকার দ্বারা যে ধাতু এই গন্ত এর গুণ হয় আ কিন্তু যেমন যে কোনো প্রাতিপদিক যদি যদি প্রাতিপদিক যেমন মুনি মুনি শব্দ কিন্তু এর ইকার এখানে গুণ হবে না কারণ সেরকম প্রক্রিয়ায় সাধাতন হতে পারি না ধাতু না হলে আহ রকম কাজ হতে পারি না সেটা মানে রাখতে হবে তাহলে সাধার ভ হ্যাঁ সাবধাতধাত হলে হলে গুণ হয় ওকে আমার একটা জিজ্ঞাসা হয় এখানে তাহলে যেমন শিশু শব্দ শিশু শিশু শব্দ থেকে আহ সেরকম শিশু শব্দের পরে কি আছে আবার বলো কারণ পরে সার্বধাতুক বা আকালে শিশু মি আছে কিংবা শিশু শব্দের শেষে কোনটা বর্ণ রয়েছে তাহলে কেন না বন বলো কিন্তু এখানে হবে না কারণ আগে তো তাকে সার্বজাতুক বাংক হতে হবে এমন কোনো প্রত্যয় পরে থাকতে হবে কিন্তু শিশু শব্দের পরে যেমন আমরা দেখছি যে সার্বজাতক সংঘ হচ্ছে টিং সার্বধাতুকম সূত্র দ্বারা জানা নেই তবে মনে হয় যে সার্বধাতুক সংব না হওয়ার কারণবশতই আপনার সার্বধাতুক আছো শুধু শুধু একটু আর আমি বলবো যে আর সেত পাওয়া যায় না কিন্তু অন্য অন্য হ্যাঁ সেটা ঠিক কিন্তু অন্য দৃষ্টি থেকে আমি দেখতে চাই যে তিন সে চাভটা এতক্রম এই সূত্র সংখ্যা আমি বলছি যে এখানে পাট এ লেখা আছে সূত্র তিনশো চার ডাত এই যে সূত্র সংখ্যা সংখ্যা লেখা আছে তো একশো তেরো নম্বর সূত্র হ্যাঁ মানে অষ্টাধ্যায় অষ্টাধ্যায়ের মধ্যে আট অধ্যায় রয়েছে এদের মধ্যে তিনটে অধ্যায় বিধান যেখানে হয়তীয় চতুর্থ পঞ্চম তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম তৃতীয় অধ্যায় সম্পূর্ণ তৃতীয় অধ্যায় ধাতু থেকে আর চতুর্থ পঞ্চম প্রাধিপদিক থেকে সূত্রিক প্রাধিপদিক সূত্র এটা চতুর্থ অধ্যায়ে শুরু সূত্র শুনেছ নিক প্রতিপাধিকার মানে যেহিত হয় প্রাতিপাতিক থেকে স্ত্রী প্রত্যয় থেকে স্ত্রী প্রত্যয় থেকে অথবা প্রাতিপাতিক থেকে চতুর্থ অধ্যায় और আর তৃতীয় অধ্যায় हो যে কোনো প্রত্যয়ে বিধান হয় তৃতীয় ধ্যায় যে কোনো সূত্র তৃতীয় অধিকার সূত্র অধিকার ধাত প্রত্যয় প্রত্যয়াহা আর পরশ্চা তিনটো সূত্র তিনতে সূত্র রয়েছে ধাতহ প্রত্যয়াহা পরশ হ্যাঁ তো এখানে তিন শীত আত্মীয় চতুর্থ পদে তুমি বলেছাতজ্ঞা হয় তিন শীত শ্রাবধাত বলছে আর এই শাবক কোথায় হয় ধাতু পরে যোতুক সংজ্ঞা হতে পারে সেজন্য শিশু থেকে শিশু থেকে চতুর্থাধ্যায় হয় যে প্রত্যয় শিশু থেকে যে প্রত্যেয় সুজাস কিছু চতুর্থাধ্যায়ে ব্যাপার বুঝেছ আর তৃতীয় ধ্যায় হতেই পারে না তাহ তাহলে থিংসে অধিকার ওকে কিন্তু শিশুটার গুণ হবে না কেন কারণ শিশু এটা তো প্রাতিপদিক প্রাতিপদীকের এই গুলো তো চতুর্থ অধ্যায় আছে তাই এই সেই সূত্র সেরকম তৃতীয় যায় চতুর্থপাত মানে সার দাতক সংজ্ঞা আরক সংজ্ঞা শুধু শুধু সেই রকম থেকে বিহিত হয় সেটা সেরকম আমরা দেখেছি তো এখন আমরা জানতে চাই আমরা দেখেছি যে আমরা দেখেছি যে বুয়াডি আহ দুটো সূত্র কাজ করে আর তুদারিগণিত দুটো শুধু কাজ করি না কিন্তু লেখ লেখাতি এখন আমরা এগিয়ে যাব আমরা দেখবো যে কোথায় কোথায় যে রকম ভুয়াদি গণে যেরকম ভুয়াদি আর গুণ সম্ভব রয়েছে সম্ভাবনা সম্ভাবনা রয়েছে আর যে রকম যেরকম তুদারিগণে ধাতু সেটা আমরা দেখব এখানে লেখা আছে চতুর্থ বিন্দু বিকণ প্রত্যয় ধরে সত্য প্রত্যয় সাবধাতুক সঙ্গে কাহা অথবা আর্থকের সঙ্গে কাহা যে শীত সে না হলে আর্ধাতক হম ঠিক আছে এখন আমরা আমরা এগিয়ে যাব ওকে আর আছো কেটে গেলু গান চতুর্থ চতুর্থ বিন্দু যদি ধাতুর পরে থাকে অথবা সর্বের বিকরণ করতে আহা তাহলে সকল বিকরণ প্রত্যয় গুলি সার্বধাতুক সংক সংঘক হয় বা আধ্যধাতুক সংঘক হয় ধাতুগণ করতে আহা অনুসরণ করে বিকরণ প্রত্যয় গুলি যথা এক জাদিগণে সব জাদিগণের সব বিকরণ প্রত্যয় অনেটি সবু নামা অনেক নেই ত্যাগিগণে বিকরণ প্রত্যয় নেই এখানেও সব বিকরণ প্রত্যয় ছিল সেটা লো হয়ে যাওয়ায় বিকরণ করতে থাকে না বিবাদিগণের বিবাদী বিবাদিগণের বিকরণ প্রত্যয় শিয়ান সদাধিকনে হচ্ছে ও ক্রিয়াধিকনে হচ্ছে স্নাবিকরণ করতে এবং চূড়াধিকনে হচ্ছে আচ্ছা অধুনা প্রত্যেক বিকরণ কর্তহ কীদৃসহ একটি পরিশীল বিকরণ করতে হয় এটা পরিচর্যা করব্রাই ঈদ সংক সকার যেখানে যেখানে প্রত্যয় ঈদ সংয সকার রয়েছে তত্রত্র সার্বধাতুক সংজ্ঞা হবে সেখানে সেখানে সার্বধাতুক সংজ্ঞা হয়ে থাকে কি যদি বলা হয় যে কেন এটা সূত্রে দ্বারা ইহা সার্বধাতুক সংজ্ঞা হবে কি তার সার্বধাতুক সংজ্ঞা হয় ইয়াহ প্রত্যয় সার্বধাতুক সংজ্ঞা তাহা না সি যে বিকরণ প্রত্যয় সার্বধাত্মুক সং বিকরণ প্রত্যয় সার্বধাত্মুক সংজ্ঞা নয় আর্ধাতুক সংগ্রহ সেটি অবশ্যই আর্ধাতুক সংজ্ঞা উচ্চার্যাতাম পরে আহ পরিচর্যার পরে বিকরণ প্রত্যয় প্রত্যেকটি বিকরণ প্রত্যয়ের সভাবহ তাহলে আমরা দেখবো এখন প্রত্যেক ধাতুগণের যে বিকন ক্রমশ আমরা দেখব তো প্রথম হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পড়েছিল যে এখন আমরা বলবো প্রত্যেক দীক্ষোর প্রতি ধাতুক সেটা সেটাই সেটা না, তুমি হয় আমি আমার প্রশ্ন তুমি বুঝেছা যাচ্ছে না কেন যেহেতু এখানে সখ আটটা হয়ে যাবে সপাহা লুক না সব সপের লোপ হয় মানে সপের লোভ হয় সপের সকালে লোভ হয় মানে হ্যাঁ সপের সকালে লোভ হয় না না না সপে সকারের লোপ হয় সেই রকম নাই সকারের আপকারের লোপ সব জায়গায় সকার অপকার যে সকার পর যে আকার রয়েছে সেটা তো রয়েছে অকারের লোপ হয় না হয় কি মানে আকার থাকে না যেমন দুটোর মধ্যে আকার রয়েছে জিজ্ঞেস করছি তো যোগ তি আসতি দুটোর মাঝখানে আকার রয়েছে নাকি লোভ nah, হয় আমি শুনতে পারিনি মানে আমি বলছি এখানে সব দ্বারা সব প্রতিহিত হয় প্রথম পুরুষ এক বছর তো ওখানে ওখানে যেমন যে রকম ভূ সব কাজ করবে কারণ টেপ সর্বদা টেপ আহ উম কর্তক কর্তক আর করবে তো ওখানে সেজন্যিগণে এসে যায় সব কিন্তু তদন্ত লুক হয় আদারি গণে সপাহা সম্পূর্ণ কি আবার বলো আমি না তোমার জিজ্ঞাসা কি জিজ্ঞাসা এখন আছে অথবা স্পষ্ট লেখা আছে কেন আচ্ছা আচ্ছা সাপাহা স্লু কেন লেখা আছে লেখা আছে কারণ তার কেন মানে কি আচ্ছা আচ্ছা মানে আর শু দুটো পার্থক্য আচ্ছা পরে গিয়ে আমরা এসে মাসে কিছু দেখব কিন্তু আসলে লুক আর শ্লু দুটোর দুটোর মানে দুটো দুটো লুক আর কিন্তু পার্থক্যটা এ যে লুক হলে নালুমতা যে যার লুক হয় এর তো সব যখন আহ লুপ্ত হয় তখন তখন যেমন গুণ কাজের এখন আহ নিমিত হতে পারি না সেরকম লুক লুকের অর্থ লোপের অর্থটা সেরকম নেই লোপের পরও লোপের পরেও সাধারণত লোপের পরেও পটিয় কাজ করতে পারি কিন্তু লুকে পরে যার লোপ হয়ে গেছে লুক শব্দ দ্বারা এর তখন কাজ করতে পারি কাজ হতে পারি না আর সেটা লুক আমি বলছি লক্ষণ সাধারণত প্রতি লোপের পরেও প্রতি লক্ষণ হয় মানে সেই রকম কাজ হতে পারে কিন্তু লুক হলে হতে পারি না এখন স্লু স্লু স্লু তো স্লু আর লুক এরকম পার্থক্য লুক মানে লোপের পর তার নিমিত্তঙ্গকারী হতে পারি না আর স্লু মানে লোপ হওয়ার পর যত আগে ছিল এর দু সূত্রের দ্বারা এসে যায় দা সপ তারপরে শুটি আলু সুতোর দ্বারা স্লু আহ সাপাহা স্লু হয় সাপাহা লোভাহা তারপরে দ্বারা যত আছে এর দুম হয় ঠিক আছে ওকে আমাদের আমাদের তাহলে এখন দিবাদী শিয়ান শিয়ান বিকানোর স্বভাবটা কি বলো আদু ধাতিক না সেটা বলবো তাইতো হ্যাঁ মানে রকম স্বভাব আমরা বলবো এখন শ্যান বলো um so think happened I, but, I mm -hmm. can I My name সাবর রাত কত আড়ি রাত আমরা কেমন করে জানি আচ্ছা বল টি আপনি পেটি পেটি বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলি তো আচ্ছা তিন এটা তিন বা শীত এটা কি কোন ক্ষেত্র যদি এটা না হতো শন যদি এটা না থাকবে অন্য কিছু হতো তাহলে কিন্তু এটা শনটা সব হাতুক কারণ শীত ঠিকই বলেছো এখন সুয়াদি মানে এখন তুমি কি বলেছ আবার বলো আবার বলো এটা হবে কেন কেন কেমন করে জান হ্যাঁ হ্যাঁ মানে এই ব্যাপার যে এখানে যে স্নু এর শুরুতে যে সকাল রয়েছে এর ইট সংগ্রহ এখানে সকাল হয় কি না প্রীতি বন বলো সকালের তো সংঘ হ্যাঁ এটা সকালে সার্বধাতুক তিনুক দ্বারা এটা আপনার ছটা শীত হওয়ার কারণ বসত আপনার সার্বধাতুক হয় সেই কারণে কি কারণে হয় বলতে যেটা সকালটা তোমি উল্টো বলছো বলছো সর্বধাতুক হবে কিন্তু স্যার ই কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না কিন্তু মানে দিতে সূত্র দ্বারা সকালটার ইচ্ছা হচ্ছে কারণে সার্বধাতুক হচ্ছে কোথাও যায় সকালে যদি তাহলে হ্যাঁ নুই রয়েছে নুই রয়ে গেল হ্যাঁ মানে সকাল লসাক্ষ এই সূত্র ধারা সকারের এর সঙ্গে হয়তো আর যেখানে সেই পত্রাই কিরকম শীত কি আর শীত হলে ওটা কি আড়ু ধাতুক না সাউ শীত হলে সেটা কণ্ঠা সুতোর দ্বারা বলছো হ্যাঁ ঠিকই বলছো এখন বুঝেছো তাহলে আমরা বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো দীপাইনি বোন আচ্ছা আর দিবাদিগণের কারণ ঠিক আছে স্ব হবে তুমি বলো কেন লোকের যদি রসু কি মানে আমাদের দুটো সূত্র কি মানে দুটো সূত্র দ্বারা আমরা জানি যে কোনো প্রতিবো সূত্রে উ মানে আমার জিজ্ঞেস এখন যে উ তেং অথবা শীত শীত উটা যদি হয় তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি দেখে দেখে শীত না তুমি তুমি সেরকম তোমাকে বলতে হবে না দেখো এখানে তুমি বলেছ সপু শীত সব সনু স্ন তুমি এই সমস্ত কিছু বলেছ এখন এখানে চে এখানে আহ সকার ঈদ আছে তাহলে আমরা এখন এখন আমরা বলেছি যে শেষ নয় কিন্তু তেং আমরা বলিনি যে উ এই যে উটি আহ উটিং নাকি জানি শীত হবে বলো কেমন করে জানি যে টিং এর মধ্যে নেই তো আমাদের আঠারোটা আছে মানে তা আঠারোটা যে আমি এখানে আমরা বলেছি আঠারোটার মধ্যে উ রয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো মধ্যে উ নেই ঠিকই বলছো ঠিকই বলছো না ওখানে তো নেই আচ্ছা এটা সাবধাতুক আর এটাও দিগণেশুক ওকে ভালো ভালো ভাবে বলেছ মানে প্রত্যেক স্বভাব আমরা বলেছি মোট আমরা কি বলতে পারি যে যত যত সব সব ধাতুক শুধু উ ছাড়া মানে সব শান স্নু স্নম সব শ্যান স্ন স্নম স্ন সপ এই দি হ্যাঁ সবাই শীত হওয়া কারণে আর কিন্তু উ সেরকম নেই নয় ও নয় আর টেঙ সেজন্য সুতোর দ্বারা আরজ্ঞা ঠিক আছে ওকে আমরা এগিয়ে যাব এখন মন প্রত্যয় ঈদ সংগ সকারী তত্রত্র সার্বধাতুক সংজ্ঞা ভাবতি যেখানে যেখানে প্রত্যয় ঈৎসঙ্গ রয়েছে সেখানে সেখানে সার্বধাতুক সংজ্ঞা হয় কিংসি সার্বধাতুকম এই সূত্রের দ্বারা বলা হচ্ছে যে যে প্রত্যয় শীত হয় সকার হয় তার সার্বধাতুক সংজ্ঞা হয়ে থাকে ইহপ্রত্যয়হ সার্বধাতুক সংজ্ঞা কহ নাস্তি আর যে প্রত্যয় সার্বধাতুক সংজ্ঞা নেই সহ আরুক সংঘ কহা অতীতি পথনাথ পূর্ব ইতিম এখন পরে পরিচর্যার পরে একৈকষ্ট্রীয় বিকরণ তত্ত্ব প্রত্যেকটি বিকরণত্ত্ব এর স্বভাব কিরূপ এটা বলা উচিত আর্ধাতুক সংঘ কহা বা উচ্চারিতাম এই পদের লকারটা কি লোকার উচ্চার্যতাম কোন ল আপনার ইয়ে হচ্ছে ধৃতি বন কি বলছো কোনটা ডাটু ধাতু ধু এ অর্থটা অর্থ উচ্চারণ করা উচ্চারণ করা হোক হ্যাঁ তাহলে কিন্তু এখানে উ হয়ে গেছে ওটা কি করেছিল হ্যাঁ নয় হ্যাঁ এখানে এখানে সম্প্রসারণ হয়ে গেছে ওয়াচ ডাতোহ আর কিন্তু লোট কাজ হবে না মা আসলে আহ ওয়াচ ডাতু ওয়াতু হলে তো ওয়াকি লোট লোকারে ওয়াক্তু वक्तु আহ বক্তু বক্তাম তাই বক্তু বক্তাম হলে এখানে কেমন করে হয়ে গেছে এরকম আসলে এটা আসুলে প্রয়োগ কর্মী লোট কর্মি না উদ্যতা গু্যে গম্যামী তো ওকে আমরা এগিয়ে যাবো এখনো স্যার বলছি হ্যাঁ বলো তার মানে ওটা ছেড়ে বট ধাতুর লোট লই হচ্ছে আর করমনই হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ সার্বধাতুক সংরক বিকারণা প্রত্যয়াহা উ আর আধ্যাত্মুক সংঘ বিকরণ প্রত্যয় হলো উ প্রত্যয়া পুগন্ত লোক সূত্র আস্তে জ্ঞা শীত মানে শীত হওয়া বসত হওয়ায় সার্বধাত এই সূত্র মাধ্যমে গুণকার্য প্রশক্তি হয় এটা আমরা কিন্তু গত পাথে আহ আসাভীর দৃষ্টানিয় সার্বধাত যে প্রত্যয় অপীত সেটা নির্বাধ হয় যে প্রত্যয় অপীত মানে ঋত নয় যার এরকম প্রত্যয় সে নি এটা আমরা সর্বধাত্মিক সূত্র থেকে জেনেছি বাধিতাম এরপর এই গুণবাধক সূত্র দ্বারা যে লিট হয় সে যে লিট তার গুণকান্তে বাধিতে হয় কারের অভাব সেই সেই প্রত্যয়ের দ্বারা গুণকার্যের প্রাপ্তি হার স্যার আমি একটু পাঁচ মিষ্কার করবো একটু हां माइक लगा दीजिए। ये साउंड वाला वाला ओके। ये ये ये अच्छा। प्रीति प्रीति मन बोलो। कोई भी पॉइंट बोलबु। हां हां। अतः यीशु तबेश्वर को अतः সেই হি প্রত্যয় গুণকারী সেই সমস্ত প্রত্যয়গুলির দ্বারা গুণকার্যস্ত প্রাপ্তি না ভাবতি গুণকার্যের প্রাপ্তি হয় না সিয়ন স্নু স্নম স্ন ইতি প্রত্যয় এই যে প্রত্যয় গুলো সেগুলো সেক্ষেত্রে সকারিত হচ্ছে অত তাই শীত হওয়ার কারণবশত গুণকার্যের প্রশক্তি হয় পরন্তু কিন্তু তিত্ব অভাবাত কিন্তু এখানে ইট এমন স্বাদিগণে তুদাদিগণের ক্রিয়াদিগণে চি কিন্তু বাধিকার তাহলে দেখা গেল যে শীত হচ্ছে অভাব বশত মানে প্কা ইত হচ্ছে না এই অভাববশত গুণে বাধা হচ্ছে সারা সহ এবং সার্বধাতুক সংঘনা প্রাপ্ত এবং নিমিত্তিক করে তুমি বুঝছো কি বুঝেছো বলো এই এখানে কি কি রয়েছে কি বুঝেছো মানে সকালে সকাল আহ সকালে সাবলত প্রত্যেক থাকলেও আমরা দেখেছি যে সাবধাত কমপীত এই সূত্রের দ্বারা যেই প্রত্যয়া প্রত্যয় অপিত যেই প্রত্যয়ের অপিত মানে কি নেই সেটাকে অপিত বলে এবং কি চুণবাদ সূত্রে না আহ জন্মিতহ আসি তস মানে গুণবাধক সূত্রের দ্বারা যে মৃত তার গুণকাজটা হয় তাই গুণবাধক আধক সূত্রের আহ যেটা নিট বা নিট হয় না তার গুণ কাজটা বাধিত হয় প্রাপ্তি হয় না ঠিকই সন স্নু স্নম স্ন এই প্রত্যয়ের শীত আহ শীত হয় তাই শীতের গুণকার্যের প্রশক্তি হয় কিন্তু অভাবের জন্য ভালো ভাবে বুঝিছ তা কোথায় কোথায় দেখেছি পিত কোথায় কোথায় আছে তো আছে শীত সকার আছে চারা আর সব জায়গায় আছে অন্য জায়গায় শীত হলেও গুণ হবে না পা না হলে পা না হলে শীত হলেও গুণ হবে না তো এখানে এখানে আমরা দেখছি যে যেমন কিন্তু পীতের অভাবে গুণ হবে না গুণ বাধিত আর সব কোথায় হয় বুয়ারি গানিক চুরা দিগানি সেজন্য ওখানেই গুণ হবে শীতও হয় সে জন্য গুণ কাজটা সম্ভব হয় হ্যাঁ মানে এখানে চূড়াদিগণের চা চাইবা মানে দুটো এখানে হ্যাঁ ঠিকই বলেছো চ আছে কিন্তু চা সন্ধি করে চ তুমি শব্দ জানছো না এই মানে আর কে আছে মানে কি শীত এবং সেজন্য বলছে মানে চুলাদিগণেই গুমের মানে ঘুমবাস হয়ে থাকে মানে এবং এবার বলতে মানে সেই মানে জোর করে যেটাকে বলতে হবে জোর দিয়ে যে হ্যাঁ এটা হবেই ওই ওই অর্থে ব্যবহৃত হয় তো হ্যাঁ মানে আমরা যেটা যে রকম আমরা বলছি যে সংস্কৃত ভাষায় এব মানে শুধু শুধু অত ঠিক আছে মানে চা চা এব মানে দুটো মানে শুধু শুধু শুধু দুটো চারা এই জুতো চারা আর কোথাও ধরো ধরো ধরো আমার বাড়িতে জন আছে জন। আর আমি জিজ্ঞেস করেছি যে কজন এখন বাইরে যাবে কজন আছে কিন্তু একজন বলছে যে আমরা দুজনই বাইরে দুজনই মানে কি দুটো কিন্তু দুটো শুধু এইবার মানে বাকিরা রকম নেই হ্যাঁ কাজে সম্ভাবতি শুধু শুধু আমরা দেখেছি শ্যান স্ন স্ন বাকি এই যে এদের গুণ বাধিত হয় তুমি আধ্যঘাতুর ও শুধুমাত্র ও সে কোন সাবধাতু কাদহতু যত আধ্য প্রত্যয় আসতি তৎস গুণ বিহিতহ সাবধাতু কা এই এই সূত্রের দ্বারা যার আধ্যাত্মুক প্রত্যয় যা আধ্যাত্মক প্রত্যয় আছে তার গুণহ বিহিত তার গুণটি বিহিত হয় গী গুণকারী গীত না এই সূত্র মানে কি গা সহ গীত ভাব গি তিন কারণে তিৎ স এবংের গুণকার্য বাধাপ্রাপ্ত হয় তাই গীত সাবধাত কমপিঠ এই সূত্রের প্রসঙ্গ এখানে নেই অতহ অপিত ন বাধা তাই অধাতুর কোন বাধা নেই টনাক ইতিমিন এর সেই অপৃত্ব নিত বাধা নেই মানে বুঝতে পারলাম না বাধা একটা অফিসের ক্ষেত্রে কোন সম্পর্ক হ্যাঁ তুমি বুঝেছ আসতে না দেখে বলতে পারবো না একটু সুবিধা হবে আরকি থেকে বলবো শুরু থেকে বলো ধর বিকরণ প্রত্যয় বিকরণ প্রত্যয় তুমি বুঝেছো তুমি শুধু আমি জিজ্ঞেস করছি এখানে যে কেন দিয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুধু উ যেটা তনাদিগণের অন্তর্গত সেটাই একমাত্র সার্বধাতুক ওইটার জন্য দিয়েছে কে বললাম ঠিক আছে অন্য সূত্রে যত্র আর্ধধাতুক প্রত্যয় অস্তি তত্র গুণ বিহিত সার্বধাতুক আধ্যাতু কয়হ এই সূত্রের দ্বারা যেখানে আর্থাতুক প্রত্যয় যেখানে আর্ধাতুক প্রত্যয় রয়েছে তত্র গুণহ বিহিত হয় সেখানে গুণকার্য গৃহীত হয় অত্রাপি এবং এখানেও কি যেহেতু বলেছে যে সার্বধাতুক আত্যয়ের সূত্রের দ্বারা সার্বধাতুক আক রয়েছে যেখানে আর্ধাতুক রয়েছে সেখানে গুণকার্য বিহিত হয় এবং এখানে কি হয় গুণকার্য যেহেতু বিহিত হয় তার জন্য বলছে কিমিটি চ এই সূত্রের দ্বারা ইট টুয়াত কি মানে গকার ঈদ হওয়ার কারণবশত ককার ঈদ হওয়ার কারণবশত বা ইয়কার ঈদ হওয়ার কারণবশত গুণকার্যে গুণকার্য বাধা পাই অত গীট কিট ঈদটা নাস্তি যে বাধা নাস্তি আর যেখানে গকার ককার বা ইয়কার নেই সেখানে যদি সে যদি গকার বা ককার বা ইয়কার ঈদ না হয়ে থাকে তাহলে বাধা পায় না সে সূত্রটার প্রসঙ্গটাই থাকে না অতবত্ব ন বাধা তাই অপীত হওয়ার কারণবশত বাধা নেই আমরা তো কয় ও এই সূত্রটা আমরা সার্বধাতুকের ক্ষেত্রেও দেখেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে তুদাদিগণের ক্ষেত্রে যেটা হয়েছিল ছটা শীত হওয়ার কারণবশত সেটা সার্বধাতুক হচ্ছিল কিন্তু এই দুই সূত্র দ্বারা গুণকার্যে বাধা হচ্ছিল এখানে বলছে যে সার্বধাতুক আর্ধ হ এই সূত্রের দ্বারা যেটা তার গুণ হয়ে থাকে গুণকার্য সম্পন্ন হয় সেই সূত্রে যদি থেকে থাকে তাহলে সেখানে গুণকার্য বিহিত হয় তাহলে যদি গুণকার্য বিহিত হয়ে থাকে তাহলে সেখানে যে সূত্র দ্বারা গুণকার্য বাধিত হয় সেই সূত্র থাকবে না গুণকারী বাধা তাহলে সেই সেই সমস্ত ক্ষেত্রে গুণকার্যের বাধা হয়ে থাকে হ্যাঁ আর আত্মজাতক প্রসঙ্গ আত্মজাতক প্রত্যয় প্রসঙ্গে সর্বজন অপিকার্যে কি কারণে গুণ কার্য হয় না তুমি একেবারে উল্টো বলছো আচ্ছা বাধা হয় ঠিক আছে তার সার্বধাতুক অফিদটা কি বলছে যেটা সার্বধাতুক সংক এবং যেটা অফিদ সেক্ষেত্রে বাধা হয়ে থাকে তো যেটা মানে যে বিকরণ না না মানে সূত্র কি বলছে যে মানে যে যে সোজা যেটা না যেটা নেই না হলেও যদি পিঠ নয় সৌরকম এবং সেটা যেমন আমরা দেখাত সেক্ষেত্রে গুণ কার্য হয় না ওকে এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে এই যে উনি উ এটি তো হ্যাঁ বলছে যে সার্বধাতুক আত্ম সূত্রে নো যত্র আর্ধাতুক প্রত্যয় তত্র গুণ বিহিত হো মানে বলেই দিচ্ছে যেখানে আর্ধাতুক প্রত্যয় থাকবে সেখানে গুণকার্য বিহিত হবে মানে এটা প্রথমেই বলে দিচ্ছে কারণবশত ইটবাজ্য হচ্ছে না এরকম কোন প্রসক্তি না যেগুলো সেগুলোতে গুণকার্য বিহিত হয় তো যদি গুণকার্য বিহিত হয় থাকে তাহলে সেখানে গুণকার্য তো বাধা হওয়ার প্রসঙ্গই আসবে না না না সেরকম সূত্র প্রাধারি গণে তুদারি আছে হ্যাঁ মানে শুরুতে আপনি কি বলতে চাইছেন ওটা হচ্ছে যে প্রত্যয়টা বিহিত হবে ধাতুর পর সেটা সার্ব ধাতুক হবে এবং অপিত হবে তুমি জানো এই দৃষ্টি বোন নাটক করছে আব্বাই সূত্র চেষ্টাশীল হয় আহ সার্বদাত হওয়ার কারণ এখানেও তোনারিগণেও এই শ্রাবধাতুক আর্ধাতুক দ্বারা গুণ হওয়া উচিত গুণ হওয়া উচিত এখন আমরা দেখ আমরা দেখেছিলাম যে তুদারিগণে যদিও যদিও যদিও সব ইকুতে শীত কিন্তু হ্যাঁ মানে শীতগণ এই শীত সব ইকুপ শীত হওয়ার কারণে তো গুণ হওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখেছিলাম তো আর এখানে কিন্তু এখানে টনারিগণে ও সাবি সূত্র দ্বারা গুণ গুণের প্রেরণা হয় আর এই যে উ যে রকম সব তো এই রকম pit কি এই যে সব নয় আর দুটো এখানে জায়গায় সমান নয় তো ত্রিটিপন বলো পার্থক্যটা কি পার্থক্যটা আচ্ছা আরেকবার বলুন আমাকে প্রশ্ন করতে চাই। দ্বিতী বন আমি জিজ্ঞেস করছি দ্বিতী বন। আচ্ছা কোন বন বললেন এই Juda diban আরেকটা কি বন ধরে gadhi চল Judaali Judaaligon Tanadigon হ্যাঁ তো আমাদিগন আরেকটা Judaalisha হ্যাঁ দুটোর জায়গায় প্রত্যক্ষ কি কিন্তু সার্বধাতু আর মানে যে শার্বধাতু আর উঠা যে উটা সেটা ধাতু দুটোই অপিস কিন্তু ওটা সার্বধাতু কিন্তু আর্ধ ধাতু আছে আপনার সার্বধাতুক অপীত এই সূত্রটা প্রসক্তি আসছে না কিন্তু এটা হচ্ছে আপনার সনাধিগণের কথা বলছি ওটা সার্বধাতুক না হওয়ার কারণ বসত অপীত কিন্তু সার্বধাতুক কারণবশত সেখানে সার্বধাতুকম অপিত এই সূত্রটা প্রসক্তি আসছে না প্রসক্তি না আসার কারণে সার্বধাতুক কারণ কারণবশত আপনার সার্বধাতুকম কম অপিতে সূত্র দ্বারা ইটবত হচ্ছে এবং ইটবত হওয়ায় চিহ্নিত সূত্রের দ্বারা কার্যে বাধা হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো তুমি মানে তো হচ্ছে দুটোই টপিক তাহলে দুটোর মধ্যে তোর আদু ধাতু আর ওখানে তো বলছে আর তোর তুদাদিগ ওখানে ওখানে বলছে যে সার্বধাতুক এবং তাহলে তো নয় এটা তো আধ্যধাতুক আর্ধাতুক হলে তো সার্বধাতুক অপিত এই সূত্রটাই কাজে আসবে না কাজে না সে ইটবট হবে না গুলো গুণকার্যে যে বাধা সেটার প্রসঙ্গ আসছে না ধা হবে না কারণ প্রত্যেক এটা কি নয় বরং আর সূত্র কি বলছি সাবধাতুক শীত নয় শীত নয় এই কারণে সাবধাতুক নয় সাবধাতুক নয় এই কারণে সাবধাতুক পেট কাজ করবেই না আর আর সমাধিগণে এখানে পার্থক্য কাকি হয় সেটা শীত মানে সার্বধাতুক হচ্ছে তাই সার্বধাতুক অপীত ওই সূত্রটা ওখানে প্রযোজ্য হচ্ছে তাই উম আহ সেটা সার্বধাতুক এবং অপীঠ তার অপীত লিটবধ হয় সার্বধাতুক নয় এটা আর্থ ধাতুক সার্ব তাই জন্য সার্বধাতুক অফিস এই সূত্রটা প্রযোজ্য হচ্ছে না কিন্তু এটা আর্থ ধাতুক হ্যাঁ সেই সে জন্যে কি উ এটি পুরো দৃটিবন ইয়কার ইট হয়েছে এরকম নেই মানে যেহেতু যেহেতু এই বিকণ প্রক্রিয়ায় আদু ধাতুক আরুক নয় সেজন্য যদি গুণ তখন মানে সোজা যদি গীত গীত নিত হয় তাহলে দ্বারা গুণ বাধা হবে অপেক্ষ মানে আদে হলে অপেক্ষ হওয়ার কারণে কিন্তু যদি ককার ঈদ হয়ে থাকে তাহলে সেই কারণবশত গুনে বাধা হতে পারে যেটা এখানে মানে আচ্ছা শেষের বাক্যটা যে আপনার যে কয়ের পর যে আপনার উ তারপরে গুণ করে করি থেকে করি থেকে আর আচ্ছা কি চিহ্ন বললেন আচ্ছা আচ্ছা হম য়োগ উ থেকে হলো কর হ্যাঁ ঠিক আছে করয়োগ উ থেকে হলো করু তারপর আপনার তিন প্রত্যয় করু ইয়োগ তি দিয়ে তারপরে কর হয়ে গেছে হচ্ছে হ্যাঁ বুঝেছো ঠিক আছে খুব স্পষ্ট হয়ে গেছি মানে এখানেও গুণের বাধা হবে না কারণ এখানে মানে বৃহস্পতিবার আগামী সপ্তাহে তো বৃহস্পতিবার ঠিক আছে ওকে আগামী সপ্তাহে দেখা হবে ভালো থাকবো নমস্কার নমস্কার নাাাাারা mm -hmm.